আজ তক্টবর সন উনিশ সো পঁচাস আম বাংলা রঙ্গমঞ্চকে সুপ্রসিদ্ধ অভিনেতা আর রূপকার নাট্য সংস্থাকে संस्थापक শ্রী সন্তোষ দত্ত রিক সন্তোষ দা আমরা খুব খুশি যে আজকে আমরা নাট্য শোধ সংস্থানের পেয়েছি আপনাকে সেদিন আমরা বলেছি নাট্যশোধ সংস্থানে কি কি কী ধরনের কাজ করছি আমরা আপনার সম্পর্কে কথাগুলো রেকর্ড করতে চাই আপনার সম্পর্কে জানতে চাই সর্বপ্রথম ব্যক্তিগত ব্যাপার আপনার কোথায় জন্ম হলো কবে হলো আর আপনার ছোটোবেলাটা কীরম কাটালো থিয়েটারের সঙ্গে আপনি কীরমভাবে যুক্ত হলেন তারপর আমরা অন্য কথাগুলোতে জানা আপনারা কষ্ট করে আমার কাছে এসেছেন ছোট বয়স থেকে সেরকম কিছু রিমার্কুল একটা কিছু বলার মতো বিষয়বস্তু অবশ্য নেই তাহলেও আমার জীবনে বিবর্তন ঘটেছে অনেক আমি কলকাতাতেই জন্মেছি এই উত্তর কলিকাতায় এবং আমার বাল্য বয়স থেকে পড়াশোনা একটি অত্যন্ত সাধারণ লেখাপড়া ছাড়া এবং বিশেষ কোন বৈশিষ্ট্য ছিল না জন্মের তারিখ টি একটু বলে দিলেন আমার জন্মের তারিখ হচ্ছে দোসরা ডিসেম্বর ১৯২৫ সাল তার মানে প্রায় আজকে একষট্টি বছর হতে চলল আর সে সময় আমার একমাত্র বন্ধু বলতে ছিলেন আমার বাবা বাবা আমার ছিলেন খুব নাটকে তার অনেক পুরোনো নাটকের কালেকশন ছিল গিরিশ বাবুর লেখা প্রায় সমস্ত বই আমাদের বাড়িতে ছিল তার মধ্যে বেশিরভাগ বই এখন আমি দেখতে পাই না বোধহয় নষ্ট হয়ে গেছি সেই সমস্ত বই আমার যখন চার বছর বয়স তখন সেই সমস্ত নাটক থেকে নাটকের অংশবিশেষ বাবাতে আমাকে পড়তাম কাজকর্ম সেরে এসে বাবা আমাকে নিয়ে রাত্রিবেলা একটা বারান্দা ছিল খোলা বারান্দা সেই বারান্দায় বসে উনি একটা পাঠ বলতেন হাতে বলতে গেলে আমার বাবা আর সেই সমস্ত বই থেকে অংশ বিশেষ আমরা যখন পড়তাম আমার তখন বিশেষ একটা কীরকম সত্যিকারের একটা আগ্রহ জন্মাতো যে আমি যদি এই অংশটা ভালো করে পড়তে পারি অভিনয় করতে পারি তাহলে তো খুবই ভালো হয় কিন্তু অভিনয়টা হব এটা কিন্তু আমার মনের মধ্যে তখনও ছিল না জাস্ট ভালো করে বলতে পারতাম এইরকম একটা ইচ্ছে হতো যেমন ধরুন এই জনা নাটকে গিরিশবাবুর জনা নাটকে बाबा बाबात नीलध्वज प्रबीण तक तो स्वदेशी जुग मा घर एक बस चरकाटत टू चाले खर सूतो तैरी हत डे बोलत जमार पार्टा बोना माँ बोलत दूरा उसे पार्बना बाबा पार। মার সঙ্গে আমার মাঝে মাঝে ঝগড়া হতো তুমি কেন বলবে না বাবা বলছে না আমার ভীষণ ভালো লাগতো বিশেষ করে গিরিশ বাবুর নাটকগুলো আমার ভীষণ ভালো লাগতো কিন্তু তখন অভিনেতা হব এরকম কোন বাসনাই আমার মনের আসেনি তারপর আমার বাবা লোক ছিলেন তিনি ছিলেন এই কাজ করতেন তা বাবা আমার সামান্য বৃত্তের লোক ছিলেন তারপর আমার ম্যাট্রিকুলেশন আমি পাস করলাম পাশ করে আমার কলেজে অধ্যয়ন শুরু হলো কোন কলেজে বিদ্যাসাগর কলেজে আমার আমি প্রথম ভর্তি হই ইন্টারমিডিয়েট ক্লাসে সেখানে আমাদের কলেজে সৌশ্যালে আমরা নাটক করতাম এবং তার কিছুদিন আগে থাকতে বাবা আমাকে বললেন যে স্ত্রী চরিত্রে অভিনয় করা একান্ত দরকার যদি অভিনেতা হতে হয় বাবার কথা মতো অভিনেতা হবার জন্য নয় বাবার কথা মতো আমি যখন যেখানে সেখানে অভিনয় করতাম এই পাড়ায় অন্য দু একটা ক্লাবে আমাকে নিয়ে যেত অভিনয় করবার জন্য সেখানে আমি স্ত্রী চরিত্র অভিনয় করতাম তখন শেষে এবং কলেজ লাইফের এর তা আমার মনে পড়ে বিদ্যাসাগর কলেজে যখন আমি যাওয়ার পরে প্রথম নাটক হয় সেটা মাটির ঘর বিধায় অভিনয় করেছিলাম সেইটি প্রথম আমার স্ত্রী চরিত্র অভিনয় আচ্ছা সেই স্ত্রী চরিত্রের জন্য প্রস্তুত শেখা যা কিছু সেটা বাবার কাছে শেখা আমার এখনকার গলাটা যদিও একটু ভারী ভারী মনে হয় কিন্তু তখন আমার গলাটা সত্যি শুরু ছিল এবং স্ত্রী চরিত্রের গলাটা তখন খারাপ লাগতো না কিন্তু স্ত্রী লোকের সবকিছু আয়ত্তে আনা তো খুব মুশকিল সেই জন্য অভিনয় আমি খুব ভালো করেছিলাম তন্দ্রার ভূমিকা এবং একটা মেডেলও পেয়েছিলাম কিন্তু একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে আমি সেই মেডেলটা অর্জন করেছি তখন আমি বুঝতে পারলাম যে আমার পরনের সমস্ত আমার হাতের মূর মধ্যে চলে এসেছে কখন জানিনা আঁচল খুঁজতে আরম্ভ করেছে সামাল দিতে পারি না করতে করতে করতে করতে সমস্ত পেয়েছিলাম যেগুলো করি মেয়েদের পাঠ করেন স্কুলে বাইরে তখন মেয়েদের পাঠ করি এইটা আমার প্রথম তারপরে চরিত্র শাহজাহানে আমি জাহানারা করেছি তারপর বিন্দু ছেলেতে বিন্দু করেছি তারপর চন্দ্রগুপ্তে হেলেন করেছি তারপর আরো কি করেছি আমার মনে হয় বিভ্রাট না ওই রকম যাই হোক তারপরে আমার যখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি তখন বয়সের জন্য বা যাই হোক একটু মানে পুরুষ মানুষের আভাস গলায় বাবা পেয়েছিলেন তার থেকে বলেন এবার কিন্তু মেল রোল করবি তা আমি করেছিলাম এক জায়গায় অভিনয় হয়েছিল মহারাজ নন্দকুমার সেখানে বোধহয় চরিত্র ছিল কামাল উদ্দিন সেই কামাল উদ্দিনের চরিত্র আমি অভিনয় করি এবং তারপর থেকে পুরুষ চরিত্রে অভিনয় করে যাচ্ছি কিন্তু এত অভিনয় করি কিন্তু কোনোদিনই একটা প্রফেশনাল অভিনেতা হবার আমার আশা ছিল না আমি উকিল হব এ বাসনা আমার খুব বাচ্চা বয়স থেকে ছিল আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই বকবাক করতাম মার সঙ্গে ঝগড়া করতাম বাবার সঙ্গে ঝগড়া করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ পরিচয় করতাম গপ্পগুজব করতাম একাই দরজায় খেলদি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগতো এবং চেষ্টা করতাম মাঝে মাঝে মানে সমস্তটাই ইংরেজিতে বলবার ভুল ভাল হতো শোনবাদ তো কেউ নেই সুতরাং ভয় হতো না আমার যতদিন বাবা ভেজে ছিলেন বিদেশি সিনেমা বিদেশি দুই উল্লেখযোগ্য মনে আছে উল্লেখযোগ্য বাংলা মনে আছে আমি মুক্তি দেখেছি বাবার সঙ্গে তারপর এইরকম লেভেলের কিছু দেখেছেন দেখা ছবি প্রভাব ফেলেছে প্রভাব ফেলেছে হ্যাঁ ফেলেছি তো নিশ্চয়ই যেমন ধরুন আমার অবশ্যই না কিন্তু কিছু কিছু শেষ শেষ দিকের অভিনয় যেমন অহিনবাবুর অভিনয় তারপর শিশির বাবুর তো নাটক শিশির অবশ্য আমার বিশেষ ভালো লাগতো না কিন্তু নাটক তো সে অনুবদ্ধ সে বলার কথা নয় সেটা আমি পডে আসছি এবং শিশির বাদুর নাটক আমি বাবার সঙ্গে অনেক দেখেছি একসঙ্গে বসে দেখেছি ভীষণ ভালো লাগতো বিদেশি অভিনেতা অভিনেতার ভিতরে তো সত্যি কথা বলতে কি জবাব নেই আমার ভীষণ ভালো লাগতো আচ্ছা। তারপর কি বলে স্মৃতি আসছে গাড়ব আর সবচেয়ে ভালো লাগতো আমার আভাগার্ন আরকি আভাগার্নার অভিনে ভীষণ ভালো লাগতো তারপরে এই রলসেন সবই আছেন এরা আমাকে বিশেষ বিশেষভাবে আকর্ষণ করতো অভিনয় অভিনয় এবং আমার মনে আছে মাঝে মাঝে সেই সবগুলো দেখে এসে ঘরে খিল দিয়ে ওই আয়নার সামনে সেগুলো একটু এরকম ধরনের অনুকরণ করবার চেষ্টা করতাম আমার একদিন আমি খুব বেশি একটা পেলাম আমার বাড়িতেই খুটখাট ব্যাপার নিয়ে মানে আমার বাবা এবং মা বুড়ো বুড়ি এদের ভিতরে প্রায়ই একটু খুটিনটি লাগতো এবং সেই রকম একটা ঘটনা নিয়ে আয়নার সামনে কোন ফাঁকে জানিনা বাবা কিন্তু জানলার ধারে দাঁড়িয়ে সমস্ত শুনছেন শোনার পর আমি যখন এদিকে চলে এসি তখন দিকে বাবা রয়েছে। আমি এতখানি জিভ তো বাবা আমাকে বললেন ভালোই হচ্ছে কর আমার তখন মনে হলো তাহলে তো আমি ভালো অভিনয় করতে পারি তখন বিয়ে হয়ে গেছে আমি এক ছেলে আর উনিশশো সালে ১৯৫২ সালে আমার এক বন্ধুভর। ত্রিদীপ দত্ত সে আমাকে একটু ডেকে পাঠালো বললো যে আমরা একটা অর্গানাইজেশন করছি সেই অর্গানাইজেশন আমরা একটা নাটকের সংস্থা একটা তৈরি করছি সেখানে কালী সরকার আছেন মামাদ ইসরাহল আছেন সবিতা বচন দত্ত আছেন তা তুমি এখানে এসে জয়েন করো আমরা একে নাটক আরম্ভ তো আমি গেলাম সেখানে তাহলে আমি সে আরম্ভ করি উনিশশো ১৯৪৫ সালে যখন জয়েন করি এমপিরিয়ার ব্যাংকে হেড অফিসে তখন আমার বয়স কথা থাকবে উনিশ বছর কিছুদিন বাদই বাবা হয়তো ভবিষ্যৎ বাবার মেটে ছিলেন ততদিন আমি গ্রহণ করতে হয়নি মানে একখানে রুমাল পর্যন্ত আমি কিনে দিই এখনো দিই না তারপরে নাটক ওই এবং নাটক করতাম বিভিন্ন জায়গায় খেলাধুলা করতাম নাটকে বাইরে থেকে পরিচালকরা আসতেন্টমেন্ট কেউ একজন নাম আমার মনে পড়ছে সেটা গৌরী গৌরীদা আমাদের নেতাজি সুভাষ প্রাঞ্চি আমি যখন ছিলাম তখন গৌরীদা আমাদের টিপু সুলতান নাটকটা পরিচালনা করেছিলেন আমি অভিনয় করেছিলাম মুসি লাল চলতে চলতে আমি যখন নেতাজি সুভাষ প্রাঞ্চি চাকরি করি সেই সময় আপনাদের আগে যা বললাম চলচ্চিত্র চঞ্চলি নাটক সেটা অভিনীত হয় মহারাষ্ট্র নিবাসে প্রথম এই যুবসংঘ সেটাকে অর্গানাইজ করেছিল এবং তখন পথের পথেরই প্রাইস পেয়ে ফিরেছে এই সেটা বলতে হবে আমার মনে পড়ছে না হতে পারে বছরের হয়তো হয়তো তা সেই নাটক অভিনয় হলো মহারাষ্ট্র নিবাসে সেই সত্যজিৎ বাবু মানে মানিক দা তার এন্টায়ার ইউনিট নিয়ে তিনি দেখতে এসেছিলেন এবং সেখানে আমার বেশ মনে পড়ে কালিদা অপনিং অ্যাড্রেস করেছিলেন তাতে উনি বলেছিলেন আমরা আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করব মানে সুকুমার রায়ের নাটক দিয়ে সত্যজিৎ রায়কে সম্বর্ধনা জানাবো। সেই নাটক অভিনয় হবার পরে না এর ভেতরে একটা কথা বলি সেই নাটক আমি যখন অভিনয় করতে যাই তখন কিন্তু আমার বাবার খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা মানে বাবার তখন ব্লাড প্রেশার হোক বা যে কারণ কোনো কারণেই হোক বাবার তখন শরীরে এত খারাপ যে তখন বাবা কনস্ট ব্লিড করছেন সে মানে প্লাগ করেও সে রক্ত বন্ধ করা যাচ্ছে না এইরকম অবস্থায় আমি ওই নাটক অভিনয় করতে গিয়েছিলাম এবং সেখানে দেখে মানিক দা ভীষণ খুশি হয়েছিলেন আমাকে দেখে পাঠিয়েছিলেন কিন্তু সেদিন তার সঙ্গে একটু বিশেষভাবে পরিচিত হবার মতন মানসিক অবস্থা আমার ছিল না জাস্ট দেখা করে আমি চলে এসেছিলাম তারপরে কিছুদিন বাদে উনিশ আমারও শোনা কথা পরেছিলেন চলচ্চিত্র চঞ্চলিত বহুদিন ধরে অভিনীত হয়েছে সাতষট্টি সাল পর্যন্ত এবং মানিক দা কম করে বোধ চার থেকে পাঁচবার উনি মাকে দেখতে পাঠিয়েছিলেন ওনার সব অনেক আত্মীয় স্বজন এই নাটক দেখে গেছেন তা সেই নাটক হওয়ার পরে ওই পরশ যখন তিনি শুরু করেন তখন একবার আমাকে ডেকে পাঠানেন আমি গেলাম এবং পরিচয় হলো এবং সেইটি হচ্ছে আমার প্রথম ফিল্ম পরশ পাথরের ছোটো একটা রোল আমার রোলটা করতে ভীষণ ভালো লেগেছিল এবং সবচেয়ে বেশি যেটা আমি ইম্পেটাস পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার जब पार्टा शा, शेष हो ग तक सन्तोष तुम्हारे तक उन्नी बोलत आपनार जने साढ़े सात सौ फिट अलट कर फिटे क्यूँ शेष कर दिए थैंक यू यहाँ मन पड़े से मन हल जी मजे माझे ए रखे जदिनी मुख देखाते একটা ভালো রোল পাইছেন না ভালো না তখন আমি চাকরি করছি তারপরে চাকরি করতে করতে আমি চাকরি ছাড়ি উনিশশো আমি আমি চাকরি দলের উদ্দেশ্য নাটক সংস্থা নাট্য আন্দোলন তার মধ্যে আমাদের অংশগ্রহণ করা এই সমস্ত ছিল আমাদের উদ্দেশ্যে ছিলেন সুবিধা দত্ত ছিল ত্রিদীপ দত্ত ছিল আর সবাইকার ঠিক সেই সময় কারা ছিলেন আমি ঠিক আর মনে করতে পারছি না তারা এখন কেউ হয়ে গেছেন তারপরে আমরা তারপরে ছেঁড়া তার করেছি আনন্দম নাম দেওয়া আনন্দম নামটা হচ্ছে আনন্দমটা ভেঙে গেল ভেঙে গিয়ে কিছু সভ্য বেরিয়ে চলে গেল আর কিছু সভ্য যারা রয়ে গেলেন তারা নতুন নামকরণ করলেন রূপকার এই রূপকার নামটি দেওয়া হচ্ছে তুলসী মশায়ের মহিলারা কি ছিলেন স্মৃতি না স্মিতা সিংহ অনেক পরে এসেছিলেন মহিলাদের মধ্যে সেরকম থেকেই ছিলেন উনি শুরু থেকেই ছিলেন এছাড়া রোল করবার জন্য তারপরে স্মিতা সিংহ জয়েন করলেন তারপরে তৃপ্তি দির এক বোন অনেকদিন আমাদের সঙ্গে অভিনয় করেছেন কোন বোন কি নাম প্রথম নাটক ব্যাপিকা বিদায় হলো না চলচ্চিত্র ছিলেন বিজলি বরণ পদীটা আপনার ঠিক অভিনয় ছাড়া আর কি করতেন অভিনয় তারপর এই যে ফিল্ম করার পরে আমি যখন সময়ের জন্য ঠিক নয় না গ্রুপের সঙ্গে সেভাবে আমাদের গ্রুপের আর বিশেষ কোন সম্বন্ধে আলোচনা চক্র করা সেসব বিশেষ কিছু ছিল না আমি সেরকম কোন কিছু আচ্ছা চলচ্চিত্র চরিত্র আপনি নিজের ভাবনা চিন্তা কতটা করেছিলেন অভিনয় নির্দেশকের চিন্তা কাজ করেছিল মনের ভেতরে পৌঁছতে হয় তাহলে তার একটা মানে আমার ডায়ালাকিং বা কথা বলার একটা বিশেষ পদ্ধতি আমাকে অ্যাডপ্ট করতে হবে তা সেইটা আমি অ্যাডপ্ট করেছিলাম এবং লোকে জাতি। চট করে আমি লোকের দৃষ্টিটাকে কাটতে পারি তার জন্য একটা বিশেষ ধরনের কস্টিউমের আমার মনে হয় প্রয়োজন হয়েছিল এবং সেই জন্য একটা বিশেষ ধরনের কস্টিউম আমি ইউজ করেছিলাম এবং তার সঙ্গে আমাকে লোকে ধরে ফেলে সেই জন্যে আমি হাটার পদ্ধতি পাল্টে ফেলেছিলাম তা আমি দেখলাম যে সেটা দর্শকের গ্রহণ করেছিল এবং সাতষট্টি সাল পর্যন্ত আমি যেখানে যেখানে করেছি সেখানে আমি দর্শকের মনকে মনে আমি জয় করতে পেরেছি তা এরপরে কিন্তু নাটক আমি করে গেছি তারপরে শাস্তিতে সরকার মশাই চরিত্রটা করিছিলাম বাংলার মাটিতে করেছিলাম নির্দেশকুল বেশিরভাগই নাটক করেছেন তুলসিল ব্যাপিকা বিধায়ের নির্দেশক সবিতার দত্ত তার আগে বঙ্কিম ঘোষ না এসেছিলেন ব্যাপিকা বিদায় নাটকটা মানে প্রেরণা প্রাল যুগিয়েছিল বঙ্কিম ঘোষ এবং কাঠামো ফাটামো তৈরি ফুরি করার ব্যাপারে বঙ্কিম তার মেজর কন্ট্রিবিউশন ছিল উনিশশো ১৯৬২ সাল পর্যন্ত তারপরে মানিকদার ছবি আরম্ভ হলো তিন কন্যা তিন কন্যাতে সমাপ্তি বযেতে, আমি বাপের তার রূপকার হলো এইটুকু শুধু বলে রাখি যে যে কারণে এই সমস্ত গ্রুপ গুলো ভাঙে সেগুলো বোধহয় আপনাদের অজানা নেই কারণটা কম আমি ইঙ্গিত দিলাম না তা সত্যি কথা কিন্তু আমি আপনাদের যথেষ্ট ইঙ্গিত দিলামা তো সবচেয়ে বড় রোল নিয়ে মানিক আমাকে অফার করলেন এবং অফার করলেন বললে আমার ভুল হবে রাদার প্রচন্ড আমাকে উৎসাহিত করলেন गुपी गायन बागाइन डबल रोल रोल सब चीज़ अनुप्राणित हल फिर में कथा तक क्या मानसिकता चिंताधारा ঠিক বর্তমানে যা ঠিক এরকম কি ছিল না এখন সত্যি কথা বলতে তাকাতে আমার অভিজ্ঞতাটা বড় উত্তিক্ত হয়ে যাচ্ছে সেখানে বিশেষ জায়গায় ইচ্ছে করে না যে কিছু দিই তারপরে মাঝে মাঝে মনে হয়ে দিয়ে লাভ নেই কারণ নিজের মনের মনে একটা দিক্তার সৃষ্টি হয় তা জন্য মনে হয় ভালো লাগছে না তবে অনেক সময় করে নিজের তো ভালো লাগে আমি তো এতটা জগৎটাকে দেখতে পাই ছিল জগৎটাকে দেখতে শিখিনি কিন্তু এখন জগৎটাকে যত দেখছি শিখছি তখন আমার নিজের মনটাও আয়নায় যেমন আমি দেখতে পাচ্ছি যে আমিও যেমন ষোলো আনা শত নয় বেশ খানিকটা অসৎ তার সঙ্গে সঙ্গে দেখতে পাই যে আমার চেয়ে অনেক বেশি অসৎ আমার চারিদিকে ঘুরছে যাদের কালে আমি দিচ্ছি তাদের ভেতরে যারা নিতে পাচ্ছেন। তাদের ভিতরে সব জায়গায় এটা সত্যি নয় এটা সত্যি কথা নেবার অনেক আছে যারা সত্যিকারের নেন যারা নিচ্ছেন সেখানে আমি দিয়ে কিন্তু ভীষণ খুশি হই কিন্তু আমি খুব বেশি খুশি হতে পারতাম যদি এই বিবর্তন গুণ আমার চোখের সামনে না ভেসে আসত তখন আমি এই রিসেপশনের কথাটা হয়তো আমি চিন্তাই করতাম না যাই আমার ধরুন ওই বললাম আপনাকে যে আগেকার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি যদি আমার এই জীবনে বজায় থাকতো। তাহলে হয়তো আমি হোল হার্টে অনেক কিছু দেবার কথা ভাবতাম চিন্তা করতাম কিন্তু এখন বয়সটা বেড়ে যাচ্ছে শরীরেও সবসময় কুলোয় না মনটাও আস্তে আস্তে একটু দুর্বল হয়ে আসছে আর একটা অভিজ্ঞতাটা জন্য ধীরে ধীরে একটু মনটা যদি এত অসন্তুষ্ট থাকে মনে যদি এটা লাগে যে না আমি সবকিছু দিতে পারছি না তাহলে একটা কিছু কন্ট্রাডিকশন একটা কিছু অসুবিধে আপনার মনে হয় না যথেষ্ট হয় আমি যখন মানিকদের ছবিতে কাজ করি আমি যখন তরুণ মজুমদারের ছবিতে কাজ করি আমি যখন তপন সেনের বইতে কাজ করি তখন যে এই জিনিসটা আমার একদম মনে হয় না তার কারণ আমি জানি আমি বুঝি যে আমি ষোলো আনা দিচ্ছি ষোলো আনা রিসেপশনে আমি হচ্ছে সেখানে দিয়ে আনন্দ পাই আমি কিন্তু যখন দেখি যে একটা লোক আর ডাইরেক্টর হয়েছেন তিনি আমাকে শিল্পী হিসেবে নিয়ে গেছেন আমাকে দিয়ে অভিনয় করাচ্ছেন তিনি কোনো ক্যামেরা অ্যাঙ্গেল বোঝেন না তিনি ডাইরেকশানের কিচ্ছু বোঝেন না প্রত্যেকের প্রডিউসার একটা জোগাড় করে তিনি ছবি তুলছেন যেখানে ডায়ালগুলো একেবারে কি বলবো মানে ইনকনসিস্ট্যান্ট ডায়ালগস আমাকে বলতে হচ্ছে ফোর্স বলে মনে হচ্ছে সেখানে আমি কী করে আমি মন ভরে দেবো বলুন নেবে কে কারণ নেবার মতো মন তাদের নেই দেখার মতন চোখ তাদের তাতে আমি সেখানে ভালো অভিনয় করি বা করব আর ভালো জিনিস দিয়েই বা করব। এই যে দিতে পাচ্ছি না এই যে চাপা অসন্তোষ এটা আমাকে অত্যন্ত জ্বালা দেয় বেদনা দেয় কিন্তু সেই বেদনা আমি যখন মানিকদের ছবিতে অভিনয় করি তখন তো কোনো দিকে পাওয়ার চাওয়ার দূরে কথা সব যেন আমি ভুলে যাই সমস্ত যেন ভুলে যাই তারপরে যখন ফিরে আসি এই সমস্ত জায়গায় ছবি করবার জন্যে তখন মানসিক কষ্টের অন্ত থাকে না আমাদের কিন্তু সেগুলো মুখে প্রকাশ করতে তো সবসময় পারি না তার কারণ চারটি পয়সা পাই করে এবং সত্যি কথা বলতে গিয়ে সেগুলো শুধুমাত্র করি পয়সা অর্জন করবার জন্য না নাটকেও ঠিক তাই নাটকে যখন আমি দেখি নাটকে যখন দেখি যে আমি একটা রোল পেলাম সেই রোলটার ডায়ালগে এবং ডায়ালগ এবং চরিত্র ভেতরে সুন্দর একটা সামঞ্জস্য আছে সেখানে যিনি ডাইরেক্টর তিনি সুষ্ঠুভাবে তার নাটকটা পরিচালনা করছেন আমি প্রথম নট নটি রঙ্গনা এবং বিষ শ্যামাপ্রসাদ মঞ্চে এই হচ্ছে আমার প্রথম প্রফেশনাল নাটক আমি একটা আমি যখন চাকরি করতাম সেটা আমার ছিল অকুপেশন এই চাকরি আমি ছাড়লাম উনিশশো তারপরে আমি এলাম ওকালতিতে আরম্ভ করলাম জীবন আমার শুরু হলো এবং এই নাটক এবং ফিল্মান করেছিলাম যে মানুষের চরিত্র এনে দেয় যে চরিত্রে ধরুন নাট্যকার লিখেছেন তার সঙ্গে যদি আপনার কসটিউম সেটা যদি ভালোভাবে মেলানো যায় তাহলে কিন্তু চরিত্রটা কীভাবে তার পরিস্ফুরন হবে সেটা খুব সহজ কাজ হয়ে দাঁড়ায় যেমন হিরক রাজার দেশে আমাকে মানিতে যখন স্ক্রিপ্টটা দিলেন আমি তখন বারবার পড়লাম পরে আমি কিভাবে ডায়লগটা সংলাপগুলো বলবো আমার বলাটার ভঙ্গিমা কীরকমভাবে আমি কিছুতে ঠিক করতে পারছিলাম না তো একদিন সৌমিত্রকে আমি ফোন করলাম তার সৌমিত্র বলল যে আপনি মাই থেকে ফোন করুন না ফোন করে আপনি জেনেন তা ফোন করলাম মাইিতা দেখুন আমি কীভাবে বলব ঠিক বুঝতে পারছি না আপনি আমি যেদিন পড়ে দেন তা মাইটা বলে হবে ঠেকাবে যাও চলো ফ্লোরে চলো ঠেকাবে তা আমি গেছি ওখানে কী কস্টিউম হবে সেটা আমি জানি না তাই মাই তার খাতায় ছবি আঁকা একটা একটু দেখেছিলাম কিন্তু ততক্ষণ সেরমভাবে অনুধাবন করতে আমি পারিনি সেখানে গিয়ে মানিকা যখন অনন্তকে বললো যে এইভাবে মেকআপ করে দাও তা মেকআপ করে দেওয়ার পর যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন যেন স্বতঃস্ফূর্ত ভাবে আমার ডায়লগটা একটা এলো মানে ছবিতে বলিছিলাম আমি দৌড়ে মানিকদের কাছে কিসের যাও সবের জন্য একটু বললেন না কিভাবে আমি একটা আমার মনে পড়ে राजा बसे दरबारे हाल राजोषण से सुंदर राजा अज्ञान पड़े जा मानित दिन सन्तोष नागाद शर्ट ताब বজায় রেখে দিলাম তোমাকে আমার তখন অজ্ঞানটা কীরকম হবো এ নিয়ে আমার একটা চিন্তা হলো স্টুডিও থেকে ফিট ফেরার পরে আমি সেখানে আমি একটু ভাবতে শুরু করলাম যে কীভাবে হবে কীভাবে হবে কীভাবে হবে হঠাৎ অজ্ঞান হয়ে যাব না ধূপ করে পড়বো না একটু টাইম দেবো না কি করব ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো আমি একদিন এই আমার বাড়ি থেকে বালিগঞ্জের দিকে দুটো বাস প্রচন্ড জোরে যাচ্ছে দুটো প্রায় মুখোমুখি হব হব হয়েছে বাসের লোকজন কম ছিল সকলেই প্রায় হুই হুই করে উঠেছে পেছনে দুটি মেয়ে ছিল। ছেলে মানুষ একজন একটা বয়স বছর চোদ্দো পনেরো একটা বয়স সাত আট বছর বয়স তারাও ওই এই এই এরকম করে উঠেছে আর কি যাই হোক জোরে ধাক্কা লাগেনি সামান্য ধাক্কা লাগলো জোরে ব্রেক করতে থেমে গেলো একটু ঝগড়াঝাটি হলো তারপর পাশ কাটিয়ে চলে গেল। যখন ভিক্টোরিয়া কলেজ যখন ছাড়ানো ছাড়িয়ে প্রায় যাচ্ছে বাসটা হঠাৎ দেখি বারো তেরো বছরের মেয়েটি হঠাৎ আমি তো এইরকম তা মানিক দা মনিটার নিডেন আমি ঠিক ওই রকম করলাম মানিক দা এক স্বভাব যেরকম আছে আরকি আঙুলটা একটু কামড়ে ধরে বললেন না সন্তোষ ওই ওটা করো না তুমি উঠে দাঁড়াবে ফারমানটা পড়বে উঠে দাঁড়াবে চিন্তা করতে আর মনে করলাম চিন্তা করতে করতে আমার মনে হলো বেশ চিন্তা করে মনে হলো মানি আমার চেয়ে অনেক বড় অভিনেতা কারণ একটা হচ্ছে প্রিমনিশন অফ বলে যেটা আছে প্রিমনিশন যেখানে সে ডেঞ্জার অট নট টু কাম যেখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে হবে হবে হবে হতে চলেছে চলেছে চোখের সে দেখতে পাচ্ছি দিস ইস অ্যান্টিসিপেশন অফ ডেঞ্জার আমি অ্যান্টিসিপেট যেখানে করতে পারছি সেখানে আমার মনের ভেতরে একটা মানসিক সেইটাকে বাধা দেবার জন্য যে মানসিক প্রস্তুতি সেটা আরম্ভ হয়ে যায় সেখানে যখন সেটা না হয় তখন সেটা ওই রকমভাবে তার পরিণতিটা ঘটে সেখানে যখন হঠাৎ দেখা গেল সেটা হলো আমার মনের মধ্যে প্রস্তুতিটা চলতে চলতে চলতে চলতে আর রাখতে পারলো না কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। সেখানে আমার ওই জিনিসটা ঘটলো কিন্তু আমি যেখানে ইট কামস এস এ বোর্ড ফর দ্য ব্লু সেখানে তো আমার মনের মধ্যে কোন প্রস্তুতি নেই সেখানে হঠাৎ হয়ে যাবে